বিসমিল্লাহ রহমান চমৎকার কিছু কথা বলেছেন কথাটি এরকম যদি আমি দুনিয়াতে আল্লাহর অবাধ্য হওয়াকে ঘৃণা না করতাম তবে আমি মনে প্রাণে চাইতাম যে মানুষ আমাকে কটাক্ষ করুক আমার সমালোচনা করুক আমাকে হেয় করুক এর চেয়ে উত্তম আর কি হতে পারে যে আপনি যখন বিচার দিবসে আল্লাহর সামনে দাঁড়াবেন তখন এমন সব উৎস থেকে আপনি নে কামল পাবেন যা কখনোই কল্পনা করেননি আর বিচার দিবসের সেই ভয়াবহ সময়ে নিজের মাও তো একটা নেকি দিবে না আমার এখনও ১৯৯৪ সালের সেই পরিবেশটির কথা হুবুহু মনে আছে যখন আমি শায়েখ ফাইজ আল কাদিরের তৃতীয় খণ্ডে প্রথমবার এই কথাটি পড়েছিলাম এবং আমি সেটা কখনোই ভুলব না আপনারাও আশা করি এই কথা শোনার পর আর কখনো ভুলতে পারবেন না কেননা এই ধরনের উক্তি আপনার হৃদয়ে আনন্দের উদ্রেক করে একবার হাসান আল বাস্রী রাহমাহুল্লা তার ব্যাপারে কাউকে খারাপ কিছু বলতে শুনলেন এই কথা শোনার পর তিনি কি করলেন তিনি বাজারে গেলেন এবং সেই ব্যক্তির জন্য কিছু খেজু কিনে আনলেন এতে কুমন্তব্যকার লোকটিকে জিজ্ঞাসা করল কেন হাসান আল বাস্রী যে আপনার ব্যাপারে বাজে কথা বলছে সমালোচনা করছে অপবাদ দিচ্ছে আপনি তাকে খেজুর কিনে দিচ্ছেন উত্তরে হাসান আল বাহেমাহুল্লাহ বলেন তুমি তো আমাকে নেক আমল দিয়ে দিয়েছ তাই বিনিময়ে আমি তোমাকে কিছু দিচ্ছি সেই কথায় আরো কিছু যোগ করা যায় হাসান আল বা আরো বলতে পারতেন যে তুমি আমাকে যা দিয়েছ সেই তুলনায় এই খেজুরগুলো কিছুই না এমনিভাবে কিছু মানুষ নিজেদের রমাদানের আমল লাইলাতুল কতরের ইবাদত এমনকি হজের সব পর্যন্ত অন্যদেরকে দিয়ে ফেলে একটি ঘটনা শুনুন একবার এক ভাই ও বোন হজে গেল ভাইটি তার স্ত্রীকে রেখেই হজে গেল কারণ তাদের অনেকগুলো সন্তান ছিল বলে স্ত্রী যেতে চাননি বাচ্চাদের দেখাশোনার জন্য সে বাড়িতেই থেকে গেল হজে সময় সেই বোন কোথাও যাচ্ছিল যেতে যেতে ভাই বোনকে বলল তুমি আগাতে থাকো আমি স্ত্রীর জন্য কিছু উপহার কিনে আনছি বোনটি একটু তারার মধ্যে ছিল এবং তার স্ত্রী সম্বন্ধে একটা সামান্য শব্দ উচ্চারণ করল অথচ ওই বোন এবং স্ত্রীর মধ্যে কোনো রকম শত্রুতা ছিল না যে তারা একে অপরকে কটাক্ষ করবে তাদের মধ্যে বেশ ভালোই মিল ছিল কিন্তু এটা ছিল মুহূর্তের মধ্যে মুখ ফসকে যাওয়া কিছু শব্দ এরপর ভাইটার স্ত্রী একটা স্বপ্ন দেখতে পেল স্বপ্নটা অনেকটা এরকম যে তার ননদ তাকে নিজের কৃত হজটি উপহার হিসেবে দিয়ে দিচ্ছে মহিলাটি এই স্বপ্ন দেখে হয়ে গেল এবং শায়েককে ফোন করে বলল শায়েক আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখেছি আমার ননদ আমাকে তার হজ দিয়ে দিচ্ছে শায়েক বললেন আপনার ননদ নিশ্চয়ই আপনার ব্যাপারে কিছু খারাপ বলেছে গিবধ করেছে এই কারণে তার হজ আপনি পেয়ে গেছেন যখন ভাই বোন হজ থেকে ফেরত আসলো বোনকে মহিলাটি তার স্বপ্নের ব্যাপারে বললো যেহেতু তাদের মধ্যে কোনো মনোমালিন্য ছিল না বোনটি তার দোষ স্বীকার করল এবং অনুতপ্ত হয়ে মাফ চাইল তাদের মধ্যে যথেষ্ট ভালো সম্পর্ক ছিল তারপরও একটা মাত্র শব্দের কারণে তার সম্পূর্ণ হজ হাতছাড়া হয়ে যাচ্ছিল তাহলে চিন্তা করে দেখুন যারা নিয়মিত মানুষের সমালোচনা করেই যাচ্ছে এই ব্যাপারে প্রবন্ধ লিখছে প্রতিনিয়ত অন্যের সম্মানে আঘাত করছে তারা কি পরিমাণ নেক আমল নিজেদের আমল নামা থেকে হারাচ্ছে ওল্লাহি মুসলিমদের ব্যাপারে গীবধ কোন ফেলনা বিষয় নয় আপনার বলা মাত্র কয়েকটি শব্দের জন্য বছরের পর বছর ধরে করা ভালো আমলগুলো দিয়ে দিতে হবে মাত্র কয়েকটি শব্দ আর সেটির ক্ষতিপূরণ সারা জীবনের সব নেকি কি ভয়ঙ্কর ব্যাপার আল্লাহ এমন পরিণত থেকে আমাদের হেফাজত করুন অনেকেই হয়তো বলবে আরে ধূ শেখ আপনি এসব শুধু শুধু ভয় দেখানোর জন্য করছেন এগুলো আপনার মন গড়ার কথা অবশ্যই এগুলো আমার মন গড়ার কথা নয় আপনি এই দৃষ্টিভঙ্গি থেকে ভেবে দেখুন যে এইটি মুসলিমদের মধ্যে কি পরিমাণ ক্ষতি সাধন করে এবং আরো দেখুন এই হাদিসে কি বলা হয়েছে যখন রসুল্লাহ সাল্লা আলিয়া সাফিয়া রাদিয়ালাহ আনহাকে বিয়ে করতে যাচ্ছিলেন তখন আয়সারদ্লা আনহা তাকে খাটো বললেন উনি তো খাটো আরেক বর্ণনা আছে যে তিনি মুখে সাফিয়া আনহাকে ঠিক খাটো বলেননি শুধু হাত নাড়িয়ে বুঝিয়েছিলেন আপনি চিন্তা করুন শুধুমাত্র হাতের একটি নাড়াচাড়া অতপর রসুল্লাহ সাল্লাহাম আয়সারাদিয়াল্লাহ আনহাকে বললেন তুমি যদি এই কথাটি সমুদ্রে নিক্ষেপ করো তবে তা সমুদ্রকেও পরিবর্তন করে দেবে এই হাদিসে শোনার সময় বা পড়ার সময় আপনি কি এটা নিয়ে গভীরভাবে চিন্তা করেন শুনান আবি দাওদা আছে আইসা এই কথাটি যদি তুমি সমুদ্রে রাখো তবে তা সমুদ্রের রং পরিবর্তন করে দেবে অর্থাৎ এর কারণে তোমার সমুদ্র পরিমাণ নেক আমল বরবাদ হয়ে যাবে এটা শোনার পর আজ থেকে আপনি কিছু বলার আগে কি একটুও চিন্তা করবেন না ভাববেন না এবং অন্যদিকে সমালোচনা শেখার আমার ভাই ও বোনেরা পাহার এবং সমুদ্র সমতুল্য নেকি আপনারা উপভোগ করুন যেই নেক আমল আপনার মা আপনার বাবা এমনকি আপনার নিজের সন্তানও আপনাকে দিবে না। আপনারা তা পাবেন ওইসব মানুষ থেকে যারা আপনার সমালোচনা করত আপনাকে হেয় করত তারাবির পর আপনি মসজিদে কিছু মুসল্লি দেখবেন যারা এক মুসলিমের পর অপর মুসলিমকে কটাক্ষ করতে থাকে তাদের গিবদ করতে থাকে তারা এক কোনায় বসে প্রথমে ইমাম সাহেবের গিবদ করা শুরু করে পর সালাতে তাদের ডানের বামপাসের মুসল্লিকে নিয়ে মন্তব্য করা শুরু করে খুব আনন্দের সাথেই তারা এই গিবত করতে থাকে এবং এক সময় রাজনীতিতে যায় এবং এমন সব মানুষকে নিয়ে কটাক্ষ করে যারা শহীদ হিসেবে জান্নাতে সবুজ পাখি হয়ে গেছে বা সবুজ পাখি হওয়ার পথে ওই গিবতকারী ভাইদের কর্মফলগুলোর কি হয় তাদের তারাবির তাদের কিয়ামের আফসোস তাদের এই কর্মফলগুলো তারা অন্যদের দিয়ে দেয় मानुषे जो आयशारद्लाह आन किस मानुषर बेपारे अभिजोग करलू बकर और उमर रदिअल्लाउ आन बेपारे बजे कथा बोले तक आयशारदियाल्लाह आनलें सुबह तरह मृत्युर पर तरह रास्ता बन्ध हो गए तई एटी आल्ला पक्ष थे तरह नेकी बृद्धि एक पद्धति अब्दुल्ला मुबारक राहिमुल्लात कारो बेपारे गिब करतम तबर पिता मतार बेपारे करतम না আমার ভালো আমলের বিনিময় পাওয়ার জন্য তারাই সবচেয়ে বেশি হকদার অপবাদ দেয়া গিবদ ইত্যাদির ক্ষেত্রে হয় আপনি নিজেই এগুলো শিকার অথবা আপনি নিজেই কারো গিবদ করছেন অথবা আপনি শুধু শ্রোতা আপনার ব্যাপারে কেউ যদি গিবোধ করে তবে আমি বলবো আপনি কষ্ট না পেয়ে সেই পুরস্কার উপভোগ করুন আজ থেকে কেউ আপনার ব্যাপারে সমালোচনা করলে আপনি কষ্ট পাবেন না চিন্তা করুন বিনামূল্যে সেই হসটির কথা যেটি আপনি পেতে যাচ্ছেন সেই রমাদানটির কথা যা আপনি পাচ্ছেন এবং সমুদ্র পাহাড় সমতুল্য কর্মফল আপনার নিকট আসবে স্মরণ করুন ওই কাজের কথা যা আপনাকে পৌঁছে দিবে জান্নাত অথচ সেই পুরস্কার সমূহের জন্য আপনার কিছুই করা লাগেনি যারা গিবধ করে অপবাদ দেয় বা ওই জাতীয় কাজে লিপ্ত থাকে তাদের পূর্বেই হাদিস দ্বারা সাবধান করা হয়েছে এখন আমি তাদের ব্যাপারে বলতে চাই যারা শ্রোতা আপনারা যারা এই ধরনের গীবতের মজলিসে থেকে অন্যের গিবত শুনছেন তারা দ্রুত সম্ভব ওই মজলিস থেকে সরে আসুন অথবা গিবৎকারী মানুষটিকে থামতে বলুন তারা যদি থামে তবে আপনি তাদের সাথে বসতে পারেন যদি না থামে তবে আপনি তখন সরে যান শ্রবণকারীরাও গুণাহের ভাগিদার এবং আপনি কেয়ামতের দিন তাদের সাথেই দণ্ডায়মান হবেন কেননা আল্লাহ এই বিষয়ে বলেন ওদ নজ্জলা بها আয়িল্ল হি فلا, فلا تقعدوا معهم حتى يخوضوا في حديث غيره হদীফি ইদম مثلهم আর তিনি কিতাব তোমাদের প্রতি অবতীর্ণ করেছেন যে যখন তোমরা শুনবে আল্লাহর কোন আয়াত প্রত্যাখ্যাত হচ্ছে এবং ওটিকে বিদ্রূপ করা হচ্ছে তখন যে পর্যন্ত না তারা অন্য প্রসঙ্গে লিপ্ত হয় তোমরা তাদের সাথে বসবে না নতুবা তোমরাও তাদের মতো হয়ে যাবে মোনাফেক ও কাফের সকলকেই আল্লাহ জাহান নামে একত্রিত করবেন সুরা নিসা আয়াত একশো তোমরা তাদের সাথে বসো না নতুবা তোমরাও তাদের মতো হয়ে যাবে আপনি নিজে বলেননি শুধু শুনেছেন তবু আপনি তাদের সাথে যোগদানকারী হিসেবে গণ্য হবেন কাজেই এসব থেকে দূরে থাকুন আপনার দিনই ভাই এবং বোনদের সম্মান হানিকে বাধা দিন একজন মুসলিমের সম্মান রক্ষা করুন তাহলে আল্লাহ বিচার দিবসে আপনাকে রক্ষা করবেন সুরানাত্রি মিজিতে আছে আপনি কিছু মানুষের সাথে বসে আছেন এমন সময় তারা কার সম্পর্কে পরনিন্দা শুরু করল আপনি যদি তাদের বিরুদ্ধে সেই ভাইয়ের সম্মান রক্ষার জন্য কথা বলেন তাহলে আল্লাহ জাহান নামের আগুন থেকে আপনাকে রক্ষা করবেন আবু আল আলসারী আনহুর মত হন আবু আয়ুব রাজি আল্লাহ আনহু ছিলেন গুজবের বিনষ্টকারী উম্মার জন্য মারাত্মক ক্ষতিকর জঘন্য গুজবের বিরুদ্ধে তার পদক্ষেপের জন্য আল্লাহ তার এবং তার স্ত্রীর কথা পবিত্র কর আনে উল্লেখ করেছেন গুজবটি ছিল উম আইসার অসম্মান করা অপবাদের ঘটনা মুহাম্মীবেন ইসহাক থেকে বর্ণিত যখন লোকেরা আয়সারাদ আনহার ব্যাপারে বলাবলি করছিল আবু আইবও তা শুনেছিলেন তার আসল নাম খালিদ ইবেন জাইদ আল আনসারি রাদ আনহু দেখুন তাদের কথোপকথন তিনি তার স্ত্রী উম্মে আয়ুবকে বলছেন যদি আয়েশার জায়গা তুমি ওই লোকটির সাথে মরুভূমিতে একা থাকতে তুমি কি তার সাথে কিছু করতে তার স্ত্রী বললেন প্রশ্নই আসে না তিনি বললেন আর আয়সা রাধি তোমার চেয়ে উত্তম কাজেই কিছু করতেন না। আলোচনা শেষ, তারা যেন অপবাদকে হত্যা করে ফেললেন আর তার স্ত্রীও এমন কিছু বলেননি যেমন আয়সা কম বয়সী এবং সুন্দরী অথবা এমন কিছু যে আমি এটা বিশ্বাস করি না কিন্তু হতেও তো পারে না এসব কিচ্ছু বললেন না আয়ষা এমন কিছু করবেন না ব্যাস শেষ আল্লাহ আবু আয়ুব ও তার স্ত্রী সম্মানের আনে উল্লেখ করলেন লউলসি নিনু বিম খৈর কলু ও কলু ইফকুম কুমুবি তবে তোমরা যখন এই অপবাদ শুনতে পেলে তখন কেন নিজেদের লোক সম্পর্কে ভালো ধারণা করল না আর বলল না এটা তো খোলাখুলি অপবাদ যখনই আপনি কাছে আপনার মুসলিম ভাই বা ব্যাপারে কোনো ভিত্তিহীন গুজব বা অপবাদ শুনবেন সাথে সাথে তাকে বলুন তুমি একজন মিথ্যাবাদী এটা একটা সুস্পষ্ট মিথ্যা কথা কাজেই চুপ থাকো আপনি এই কাজটি উত্তম ভাবে করতে পারেন এবং গুজব বন্ধ করতে পারেন গুজব শুরুতেই ছড়ানো বন্ধ করুন তাহলে এটা এখানেই থেমে যাবে এই আয়াতে দুটো কাজের কথা বলা আছে প্রথমত একজনকে অবশ্যই অন্য মুসলিম বা মুসলিমার ব্যাপারে ভালো ধারণা রাখতে হবে আর দ্বিতীয়ত পরবর্তী পদক্ষেপ হিসেবে তাকে বলতে হবে যে এটি সুস্পষ্ট মিথ্যা কথা শুধুমাত্র একটা কথা আপনি শুনেছেন বলেই সেটা ছড়ানোর কোনো অধিকার আপনাকে দেয়া হয়নি বরং এমন একজন মানুষ হন যে গুজবকে ধ্বংস করে দেয় আপনি যদি শুধু একজন শ্রোতা হয়ে থাকেন তাহলে যারা কিবোধ করে গুজব ছড়িয়ে মুসলিমদের ক্ষতি করছে তাদের থামান কখনো দেখেছেন কাউকে একা কিবধ করতে যদি আমি আপনি এবং সব ভাই বোনেরা গুজব শোনা থেকে বিরত থাকি তাহলে সে কখনোই নিজের ঘরে ঘরে বসে গুজব রটাতে পারবে না বা গিবধ করতে পারবে না যে লোকটি আপনাকে অন্যরা কি করছে না করছে এসব ব্যাপার খবর দিতে আসে আর নমিমাহ করে অর্থাৎ কুচ্ছা রটায় সে একজন মাম বা তাঁত ভাববেন না যারা এমন কুচ্ছা রটায় তারা শুধু আপনাকে শোনাতে আসে আপনি হয়তো অন্যের ব্যাপারে এমন গল্প শুনে আনন্দ পাচ্ছেন কিন্তু এটা শুধু সময়ের ব্যাপার যখন ওই কুচ্ছা রটনাকারী অন্যদের কাছে গিয়ে আপনার ব্যাপারেও কথা বলা শুরু করবে যে লোকটি আপনার সম্পর্কে আপনার পেছনে কথা বলে সে আসলে অন্ধকারে আপনার দিকে গুলি ছড়ে যেহেতু আপনি কথা শোনেননি তাই সে আসুন লক্ষ্যভেদ করতে পারেনি তাই আপনি ব্যাথাও পাননি কিন্তু যে লোকটি আপনার বিরুদ্ধে বলা কথাগুলো আপনাকে শোনাতে আসে সে যেন প্রকৃতপক্ষে ওই লোকটির বন্দুককে আপনার দিকে তাক করতে তাকে সাহায্য করে কাজেই এটি আপনাকে ক্ষতপক্ষত করে দেয় দুটোর কোনটাই কম খারাপ না ইয়াহিয়া ইবিন কাসির বলেন যারা গুজব ছড়ায় অন্যদের গীবত আর কুচ্ছা তারা এক মুহূর্তের মধ্যে এমন একটি কাজ করে ফেলে যেটা ব্ল্যাক ম্যাজিসিয়ানরা বছরের পর বছর ধরেও করতে পারে না ইমাম আহমদ রাহিমাহুল্লা একদিন এক অসুস্থ মানুষকে দেখতে গেলেন তিনি অসুস্থ ব্যক্তিকে জিজ্ঞেস করলেন ডাক্তার দেখিয়েছেন কিনা লোকটি বললেন হ্যাঁ অথচ লোকটি তখনও অসুস্থ ছিলেন তাই ইমাম আহমাদ জিজ্ঞেস করলেন কোন ডাক্তার দেখিয়েছেন অসুস্থ লোকটি ডাক্তারের নাম বললেন ইমাম আহমদ তাকে অন্য আরেকজন ডাক্তার দেখাতে পারলেন ঠিক সেই মুহূর্তে ইমাম আহমদ বলে উঠলেন আস্তাক ফিরুল্লাহিল আজিম আমি তো গিবত করে ফেললাম উনি শুধুই একজন ডাক্তারের উপরে অন্য আরেকজন ডাক্তারকে প্রাধান্য দিয়েছেন কিন্তু যেহেতু তিনি নিজের জীবন ব্যাপারে খুবই সতর্ক ছিলেন তার মনে হচ্ছিল তিনি যেন কি করে ফেললেন যখনই আপনি একজন মুসলিম সম্পর্কে খারাপ কিছু বলতে যাবেন নিজের ভুলগুলোর কথা চিন্তা করুন সব মানুষই তো আপাদ মস্তক জুড়ে ভুলের সাগরে ডুবে আছে অথচ তারা অন্যের ভুল নিয়ে কথা বলতে বেশি পছন্দ করে আপনি যখন কারো সম্পর্কে খারাপ কথা বলতে চাইবেন একবার তার জায়গায় নিজেকে বসিয়ে চিন্তা করে দেখবেন কেউ আপনাকে নিয়ে কটুক্তি করলে আপনার কেমন লাগবে এই সব কিছু জানার পরও কেউ কেউ বলবেন আমি তবাহ করতে চাই কারণ আমি চাই না অন্য কেউ আমার আমল নিয়ে নিক ক্ষেত্রে প্রথমত আপনি তাদের কাছে ক্ষমা চান যদি এমন হয়ে থাকে যে তারা অনেক উদার আপনাকে ক্ষমা করবেন এবং আর কোনো সমস্যা তৈরি হবে না তাহলে যান এবং ক্ষমা চান কিন্তু যদি আপনার মনে হয় ক্ষমা চাইতে গেলে বরং আরও বেশি সমস্যার সৃষ্টি হবে তাহলে এটা করবেন না কারণ পুরো ব্যাপারটার উদ্দেশ্যই হল মুসলিমদের মাঝে কষ্ট আর সমস্যা দূর করা যদি মনে করেন ক্ষমা চাইতে গেলে কষ্ট বাড়বে তাহলে বরং তার জন্য দোয়া করুন তার সম্পর্কে মানুষের কাছে ভালো বলুন এবং তার নামে সাদাগাহ করুন এটাই সবচেয়ে ভালো কাজ যদি কিছু নির্দিষ্ট মানুষের সাথে তার সম্পর্কে আগে গিবধ করে থাকেন তাহলে সেই মানুষগুলোর সাথেই আবার তার ব্যাপারে ভালো কথা বলুন এবং তার জন্য দোয়া করুন এটাই আপনার প্রথম কাজ এবং এর মাধ্যমে আপনি তাকে তার অধিকার ফিরিয়ে দিচ্ছেন এবার আপনাকে আল্লাহর অধিকার পূরণ করতে হবে এটা তিনটি ধাপে করতে হবে আস্তাক ফির বলুন সিদ্ধান্ত নিন আর কখনো এমন করবেন না এবং অতীতে যা করেছেন তা ভেবে অনুতপ্ত হন ইনশাল্লাহ আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন एन थे का अपनी निजे के प्रशिक्षण दीते थकु जे अपनी कम क्या पुनराबृत्ति ना करें ओसलह सईदम्मबी